أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربي أيها المغطر أحب الوفاء بشد تصور أحب الوفي الأمين এই মহান সাহাবি যার জীবনী সম্পর্কে আমরা এখন আলোচনা করতে যাচ্ছি তিনি হচ্ছেন রাসুল সাল আলী সাল্লামের একজন ঘনিষ্ঠ আত্মীয় এবং তার আস্থাভাজন ব্যক্তিত্ব একেবারে সূচনাকালে ইসলাম গ্রহণকারীদের অন্যতম তিনি ছিলেন প্রিয়নবী সাল্ল আলী হুয়াশাল্লামের ফুফুর পুত্র ফুফাতো ভাই কারণ তার মা আব্দুল মুতালিবের কন্যা ওমাইমা ছিলেন নবীজির ফুফু রাসুল সাল্ল আলী ওয়াশাল্লামের সঙ্গে তার ঘনিষ্ঠতার ছিল আরও একটি বিরল দিক সেটা এই যে তার বোন জয়নাবিন্তে জাহাজ ছিলেন প্রিয়নবীর স্ত্রী এবং উম্মুল মিনীন্দের একজন তিনি হচ্ছেন সেই মহান ব্যক্তি যার হাতে সর্বপ্রথম ইসলামের পতাকা তুলে দেওয়া হয়েছিল তিনি হচ্ছেন আব্দুল সুতরাং তিনি একেবারে সূচনায় ইসলাম কবুলকারীদের অন্যতম নবীজি যখন তার সাহাবিদের ক্রাইশের নির্যাতন থেকে রক্ষা। এবং নিজেদের দিনকে হেফাজতের উদ্দেশ্যে মদিনায় হাজরত করার অনুমতি দিলেন সেই সময় আব্দুল্লিবনে জাহাজটা দিয়ে আল্লাহ তালাহ ছিলেন দ্বিতীয় হিজরতকারী তবে আল্লাহর জন্য স্বের স্বজনের বিচ্ছেদ সহ্য করা আল্লাহর পথে এসবের মায়া ত্যাগ করা আবদুল্লিবনে জাহাজের জন্য নতুন কিছু ছিল না কারণ তিনি ইতিপূর্বে আত্মীয় স্বজন সহ হাফসায় হিজরত করেছিলেন কিন্তু তার এবারের হিজরত ছিল ব্যাপক ও পূর্ণাঙ্গ মদিনার হিজরতের সময় তার সঙ্গে হিজরত করেছিলেন ছেলে মেয়ে ভাই বোন শিশু কিশোর তরুণ তরুণী ছোট বড় নারী পুরুষ স্ত্রী পরিজন আত্মীয় স্বজন তার গোটা পরিবারটিই ছিল ইসলামের পরিবার তার বংশটি ছিল ইমানই বংশ তারা যখন বেরিয়ে পড়লেন মক্কা ছেড়ে তাদের দীর্ঘ আবাসের এই ঘরবাড়িগুলো হয়ে পড়ল জনমানব ভিন বিরান বিষণ্ন এই জনশূন্য ও ফাঁকা ঘরদুয়ার দেখে মনে হচ্ছিল এখানে কখনো কেউ বসবাস করেনি কখনো কোনো দিন সন্ধ্যা ও রাতে এখানে কোনো আড্ডা জমেনি যেন এখানে রাতের খোঁশ আলাপে কখনো কারো ভোর হয়নি আবদুল্লাহ ও তার সঙ্গীদের মক্কা থেকে বেরিয়ে পড়ার পরপরি। আবু জাহেল ওদ্বা ইবনা রিয়ার নেতৃত্বে কোরাইশের প্রধান প্রধান ব্যক্তিবর্গ মক্কার বিভিন্ন মহল্লায় অনুসন্ধানে বের হলো। তারা হিসেব করে দেখছিল মক্কা ছেড়ে মুসলিমদের মধ্য থেকে কারা মদিনায় চলে গেছে আর কারা মক্কায় রয়ে গেছে ওদ্বা দেখলো। জাহাজ পরিবারের ঘর বাড়িগুলোর উপর দিয়ে মরুর দমকা হাওয়া দৌড়ে চলেছে এদিক থেকে অধিক তারই ঝাপটায় দরজা জানালাগুলো একটি অন্যটির সঙ্গে বাড়ি খেয়ে হৃদয় বিদারক আওয়াজ তুলছে এই অবস্থা দেখে উদ্ভাব বলে উঠল জাহাজ পরিবারের পরিত্যক্ত ঘর বাড়িগুলো যেন মালিকের বিচ্ছেদে বিলাপ করে কাঁদছে এ কথা শুনে আবু জাহাল বলল ইরাজ কোথায় হারিয়ে গেল যে ঘরবাড়িগুলো তাদের বিচ্ছেদে কেঁদে মরছে আবদুল্লেবনে জাহাসের বাড়িটি দখল করে নিল আবু জাহাল কারণ পরিত্যক্ত বাড়িগুলোর মধ্যে সেটাই ছিল সবচেয়ে উত্তম চমৎকার সব আসবাবপত্রে ঠাসা এবং দামি অমনোরম সরঞ্জামের কারণে সবচেয়ে সুন্দর যার লোভ সামলানো তার পক্ষে সম্ভব হল না অতএব সে এই বাড়ি দখল করে এতে হস্তক্ষেপ শুরু করে দিল মদিনায় আবদুল লিবনে জাহাজ যখন শুনলেন আবু জাহাল তার মক্কার বাড়িটি দখল করে নিয়েছে তখন তিনি অত্যন্ত ব্যথিত হৃদয়ে রাসুলসাল আলী সাল্লামকে সংবাদটি শুনালেন। প্রিয় নবী সাল্ল আলী আসাল্লাম তাকে সান্তনা দিয়ে বললেন আলা আন বিহা ফিল বললেন্লা তুমি কে এত সন্তুষ্ট নাও যে ওই বাড়িটির বিনিময়ে আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে দান করবেন একটি বিশেষ বাড়ি তিনি বললেন কেননা ইয়ারসুল্লাহ সেটা তো অবশ্যই পছন্দ করব। নবী সাল্ল আলিমু আসাল্লাম বললেন ঠিক আছে তাহলে তোমার জন্য তাই হবে আবদুল্লাহ খুশি হলেন এবং তার হৃদয় প্রশান্তিতে ভরে উঠল আব্দুল্লিবনে জাহাশাদী প্রথমবার কষ্ট ও সস্তির কিছুটা পরস পেতে গিয়েছিলেন কিন্তু আল্লাহর ইচ্ছায় এরই মধ্যে তিনি মুখোমুখি হলেন জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় ইসলাম গ্রহণের পর থেকে সবচেয়ে ভয়ঙ্কর ও বিপজ্জনক তিক্ততার মধ্যে পড়তে হল তাকে চলুন প্রিয় সুধী সেই তিক্ত ও কঠিন অভিজ্ঞতার কাহিনী শুনি মনও কান লাগিয়ে রাসুলসাল আলী ইসলামের প্রথম সামরিক কার্যক্রম পরিচালনা করার উদ্দেশ্যে আটজন সাহাবিকে দিয়ে একটি ছোট দল গঠন করলেন সেই ছোট দলটিতে সামিল রাখলেন আবদুল্লিবনে জাহাস এবং সাহাদ বিন আবি ওয়াক্কাস রাদি আল্লাহ আনহুমাকে ছোট্ট এই দলটি গঠনের পর প্রিয়নবী সাল্ল আলীমুয়া বললেন আমি এমনই একজনকে তোমাদের আমির ও দলপতি মনোনীত করব। যিনি নিজের কর্তব্যে সবচেয়ে বেশি অবিচল ক্ষুধা অপিপাশায় সবচেয়ে বেশি ধৈর্যশীল এরপর তিনি আবদুল্লেবনা জাহাসের হাতে পতাকা তুলে দিয়ে তাকেই বানিয়ে দিলেন আমিরুল জাইশ তিনি হলেন প্রথম আমির যাকে আকদুল মুমিনের নেতৃত্বের ভার দিলেন খোদ রাসুল করিম সাল্ল আলীসাল্লাম রাসুল সাল্লী হোয়সাল্লাম পথ ও গন্তব্য সম্পর্কে দিক নির্দেশনা দেওয়ার পর আবদুল্লেবনা জাহাসের হাতে অর্পণ করলেন একটি চিঠি এই চিঠি সম্পর্কে নির্দেশ দিয়ে বললেন দুই দিন পথ চলার পরই কেবল আলা আকবা রহিম আমার এই চিঠি যখন পড়বে তখন আরো সামনে চলতে থাকবে মক্কা এবং তাইফেল তীক্ষ্ণ নজর রাখবে এবং আমার কাছে আবদুল্লাহ বললেন আল্লাহর নবীর আদেশ শিরধার্য এরপর সঙ্গীদের লক্ষ্য করে বললেন রাসুলসাল্লী সাল্লাম আমাকে নাখলা যাওয়ার নির্দেশ দিয়েছেন এবং সেখানে গিয়ে কোরাইশের গতিবিধির প্রতি নজর রেখে তাকে তথ্য সরবরাহ করতে বলেছেন এই চরম ঝুঁকিপূর্ণ কাজে তোমাদের কাউকে আমার সঙ্গে যাওয়ার জন্য বাধ্য করতে স্পষ্ট ভাষায় নিষেধ করে দিয়েছেন সুতরাং যে শাহাদাতের প্রত্যাশী হয়ে এই ঝুঁকিপূর্ণ কাজে যেতে আগ্রহী সেজন আমার সঙ্গী হয় আর যে এতে অনাগ্রহী সে ফিরে যেতে পারে এতে তাকে কোন রূপ তিরস্কার করা হবে না এ কথার প্রতিক্রিয়ায় সকলেই একসঙ্গে বলে উঠলেন আল্লাহর রাসুলের নির্দেশের সামনে আমাদের আনুগত্যের মাথা অবনমিত নিশ্চয়ই আমরা তোমার সঙ্গে সেখানেই যাবো আল্লাহর নবী যেখানে যাওয়ার নির্দেশ দিয়েছেন এরপর সকলে নখলার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন সেখানে পৌঁছার পর পথে পথে ঘুরে ঘুরে তারা কোরাইশের সংবাদ সংগ্রহে লেগে পড়লেন এই দায়িত্ব পালন করতে করতে তারা বহুদূর দেখতে পেলেন একটি কোরাইশি কাফেলা যাদের মধ্যে সামিল ছিল চারজন ব্যক্তি আমর ইবনুল হাকরামি হাকাম ইবনে কায়সান ইবনে আবদুল্লাহ এবং তার ভাই মগৈরা এদের সঙ্গে ছিল চামড়া কিসমিস এবং কোরাইশের অন্যান্য ব্যবসায়িক পণ্য যেসব পণ্যের ব্যবসা তারা মক্কায় করত সাহাবাইকার এই বাণিজ্য কাফেলার ব্যাপারে পরামর্শ করলেন কি করা যায় কারণ ওই দিনটি ছিল যুদ্ধ নিষিদ্ধ মাসগুলোর সর্বশেষ দিন তারা বলাবলি করলেন যে আজ যদি আমরা তাদের উপর হামলা করি তাহলে সেটা হবে নিষিদ্ধ মাসে হামলা আমাদের বিরুদ্ধে অভিযোগ হবে যে আমরা নিষিদ্ধ ও পবিত্র মাসের মর্যাদা ভুলুণ্ঠিত করেছি এবং গোটা আরব সমাজে আমাদের বিরুদ্ধে ছিছি পড়ে যাবে আর যদি আমরা আজকের দিনটি পেরিয়ে যাওয়ার অপেক্ষায় থাকি তাহলে ততক্ষণে ওরা পৌঁছে যাবে হারামের পবিত্র সীমানায় যেখানে আমরা তাদের বিরুদ্ধে কোনো আক্রমণ চালাতে পারব না তারা হয়ে যাবে নিরাপদ দীর্ঘ পরামর্শ করে তারা হামলা করার ব্যাপারে একমত হলেন এবং সিদ্ধান্ত মোতাবেক আক্রমণ করে একজনকে হত্যা করলেন দুজনকে বন্দি করলেন চতুর্থ ব্যক্তি ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হলো, মালামাল বোঝাই উঠের বহর গনিমত হিসেবে গৃহীত হল আব্দুল্লেবনে জাহাস এবং তার সঙ্গীরা গনিমতের মালসহ বন্দি দুজনকে টানতে টানতে নিয়ে গেলেন মদিনায় তারা যখন নাসুলসাল্লাহ আলী ওয়া সাল্লামের সামনে গিয়ে হাজির হলেন এবং তাকে তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানালেন নভিজি ভীষণ ক্ষুব্ধ হলেন অসন্তুষ্টি প্রকাশ করে বললেন হামলা করার নির্দেশ দিইনি আমি শুধু কোরআশের তথ্য সংগ্রহ করতে এবং তাদের গতিবিধি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছিলাম বন্ধু দুজনের বিষয়টিও মৌকুফ রেখে দিলেন কিছুই বললেন না তাদের ব্যাপারে করণীয় সম্পর্কে ভাবতে থাকলেন বাণিজ্য পণ্য সম্পর্কেও কোনো সিদ্ধান্ত না দিয়ে সম্পূর্ণ রূপে এড়িয়ে গেলেন কোনো কিছু ছুঁয়েও দেখলেন না আবদুল লিবনা জাহাস এবং তার সঙ্গীরা ভীষণ চিন্তিত হয়ে পড়লেন এবং নিশ্চিত হলেন যে রাসুলের নির্দেশের বিপরীত কাজ করে তারা নিজেদের ধ্বংস রেখে এনেছেন বিষয়টি তাদের জন্য আরও বেশি দুর্বিষ হয়ে পড়ল যখন অন্যান্য মুসলিম ভাইয়েরা তাদের তিরস্কার করতে লাগল পথে ঘাটে যেই তাদের পাশ দিয়ে যাচ্ছিল সেই তাদেরকে লক্ষ্য করে বলছিল এরা আল্লাহ রাসুলের হুকুম অমান্য করেছে তাদের এই দুর্বিষ জীবনের কষ্ট আরো কয়েকগুণ বেড়ে গেল যখন তারা জানতে পারলেন কোরাইশের লোকেরা এই দুর্ঘটনাকে প্রিয় নবীর বিরুদ্ধে কাজে লাগানোর সুযোগ হিসেবে ব্যবহার করছে তারা গোটা আরবের মধ্যে অপপ্রচার করছে যে মোহাম্মদ হারামো নিষিদ্ধ মাসকে হালাল বানিয়ে নিয়েছে এই মাসে সে মানুষকে হত্যা করেছে ধন সম্পদ লুট করেছে আমাদের লোকজনকে বন্দি করেছে আবদুল্লিবনে জাহাজটা দিয়ে আল্লাহ তালানহ এবং তার সঙ্গীদের ভুলের ফলে প্রিয়নবী কর্তৃক তাদের তিরস্কার মুহাজির আনসার সহ ভাই বন্ধুর প্রিয় সকল সাহাবির উপেক্ষা সর্বোপরি তাদেরই ভুলের অজুহাতে কোরাইশীদের অপপ্রচার প্রাণের স্পন্দন প্রিয় নবীর কষ্ট পাওয়া তাদের জন্য যে কতখানি অন্তর্জ্বালা ও মর্মবেদনার কারণ ছিল তা একেবারেই অবর্ণনীয় ও অকল্পনীয় এভাবেই তাদের মর্ম বাড়তে বাড়তে বিপদের বোঝা ভারী হতে হতে একদিন তাদের সুতি নিল সুসংবাদ বহনকারী তাদের সংবাদ শুনালো যে দয়াময় আল্লাহ তাদের কৃতকর্মে অসন্তুষ্ট নন সন্তোষ প্রকাশ করে প্রিয়নবী সাল্ল আলী সাল্লামের প্রতি আয়াত নাজিল করেছেন এবার তাদের আনন্দ ও খুশি দেখে কে সাহাবাইকার ছুটে আসতে থাকলেন তাদের কাছে আনন্দে মায়নাকা ও গলায় গলা মেলাতে থাকলেন সুসংবাদ ও অভিনন্দন জানাতে থাকলেন আর তিলাওয়াত করতে থাকলেন কোরআনের সেই আয়াত যে আয়াত নাজিল হয়েছে তাদের কৃতকর্ম সম্পর্কে তারা আপনাকে পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে জিজ্ঞেস করে আপনি বলে দিন এই মাসে যুদ্ধ করা ভীষণ পাপ আর আল্লাহর পথে বাধা প্রদান করা আল্লাহর সঙ্গে কুফুরি করা হারামের অধিবাসীদের সেখান থেকে বের করে দেয়া আল্লাহর নিকট তার চেয়ে বড় পাপ আর ফিতনা ও ত্রাস সৃষ্টি করা মানুষ হত্যার চেয়ে মহাপাপ যখন এই পবিত্র আয়াত নাজিল হল প্রিয়নবী সাল আলী সাল্লামও খুশি হলেন তার মন ভালো হয়ে গেল পণ্য সামগ্রী গ্রহণ করলেন বন্দি দুজনকে মুক্তিপণ নিয়ে মুক্ত করে দিলেন আব্দুল লিবনা জাহাস এবং তার বাহিনীর সকলের প্রতিও সন্তুষ্ট হলেন কেননা তাদের এই অভিযানের বিরাট অবদান রয়েছে মুসলিম জাতির জীবনে ইসলামের ইতিহাসে সর্বপ্রথম গণিমত এই বাহিনী অর্জন করে সর্বপ্রথম শত্রু হত্যার গৌরব অর্জন করে এই বাহিনী সর্বপ্রথম দুই শত্রুকে বন্দী করার গৌরবও এই বাহিনীর এই বাহিনীর পতাকাই রাসুলের মোবারক হাতে প্রতিষ্ঠিত সর্বপ্রথম পতাকা এই বাহিনীর আমির আবদুল্লিবনা জাহাজকেই সর্বপ্রথম ভূষিত করা হয় আমিরুল মিন এরপর ঘটল বদরের যুদ্ধ যেখানে আবদুল্লিবনা জাহাস তার ইমানি যোশ ও আবেগের মিশ্রণে প্রদর্শন করেছিলেন বিরত্ব ও বাহাদুরীর অপূর্ব দৃষ্টান্ত এরপর এল অহুদের যুদ্ধ এই যুদ্ধে আবদুল্লিবনা জাহাস এবং তার সঙ্গী সাদবিন আবি ওাকশরতি আল্লাহ তালহুর এমন এক কাহিনী রয়েছে যা কখনো ভোলা যায় না আমরা এখন তাদেরই স্বর্ণাপন্ন হচ্ছি তার ও তার সঙ্গীর অপূর্ব সেই কাহিনীটি শোনার জন্য আমার প্রার্থনা আল্লাহর দরবারে তুলে ধরার জন্য আমি বলতে শুরু করলাম ইয়া ফালুন সুম্মার জুক আলাই হ্যা হে আল্লাহ যখন আমি শত্রু বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে যাব তখন আমাকে এমন এক শত্রুর মুখোমুখি করে দিও যে হবে সর্বাধিক শক্তিশালী এবং যার আক্রমণ হবে অত্যন্ত তীব্র সর্বশক্তিতে আমি তার উপর হামলা করব আর সেও হামলা করবে আমার উপর এক পর্যায়ে আমাকে প্রবল করে দিও তার উপর যেন আমি তাকে হত্যা করে তার সকল যুদ্ধাস্ত্র ছিনিয়ে নিতে পারি আমার জাহাষ আলেনিক্লা যুদ্ধের ময়দানে প্রতিপক্ষ হিসেবে আমাকে দিও এক ভয়াবহ যোদ্ধা যার আক্রমণ ক্ষমতা হবে অনেক তীব্র আমি তোমার জন্য তার উপর আক্রমণ করব। সেও আমার উপর আক্রমণ করবে অবশেষে সে সে আমাকে হত্যা করবে এরপর আমার নাক কাটবে কাটবে কান ক্যামতের ময়দানে যখন আমি তোমার সম্মুখে দাঁড়াবো তুমি আমাকে জিজ্ঞাসা করবে কেন তোমার নাক কান কাটা হয়েছিল আমি জবাব দেব হে আল্লাহ তোমার এবং তোমার রাসুলের রাজ্য রক্ষার জন্য তখন তুমি বলবে ঠিক আছে আবি আব্দুলিবনে জাহাসের দোয়া ছিল আমার দোয়ার চেয়ে অনেক উত্তম যেদিন যুদ্ধ শেষ হয় আমি তাকে দেখলাম তাকে হত্যা করা হয়েছে তার নাক কান কাটা হয়েছে তার কর্তৃত নাক কান পাশের একটি গাছে শুধু দিয়ে ঝুলানো ছিল আল্লা তালা আব্দুল্লিবনে জাহাসের দোয়াকে কবল করেছেন তাই তাকে দান করেছেন শাহাদাতের বিরল মর্যাদা যেমন শহীদ মৃত্যুর মর্যাদা দিয়েছেন তার মামা সৈয়দ সুহাদা হামতালিবকে রাসুল করিম সাল্লাহ আলি আসাল্লাম তাদের দুজনকে দাফন করলেন একই কবরের মধ্যে রক্ত মাখা ক্ষত বিক্ষত দেহে আর তার দুচোখ থেকে অস্ত্র ঝরে কবরের মাটিকে ভিজিয়ে দিচ্ছিল যে মাটি ছিল দুই শহীদের রক্তে পূর্বেই শিক্ত তার শাহাদাতের সৌরভে সুরভিত সম্মানিত শ্রোতা মন্ডলী এতক্ষণ পর্যন্ত আমরা বিশিষ্ট সাহাবি আবদুল্লিবনে জাহাশাদী আল্লাহ তাল জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করলাম আমরা তার জীবনী থেকে অনেক কিছুই শিখতে পারি আমরা দেখেছি তিনি কিভাবে বীরত্বের সাথে রণাঙ্গনে লড়াই করেছেন শাহাদাতের নেশায় এক ময়দান থেকে অন্য ময়দানে ছুটে বেরিয়েছেন এবং জীবনের অন্তিম মুহূর্তে নিজের জন্য দোয়া করছেন তে আল্লাহ আগামীকাল শত্রুর মোকাবেলায় আমাকে শাহাদাতের মৃত্যু দিও এবং আমার শত্রু জাতীয় শুধুমাত্র আমাকে হত্যা করে আর আমি সেই ক্ষতবিক্ষত দেহ নিয়ে কিয়ামতের মাঠে তোমার দরবারে উপস্থিত হই তুমি যখন আমাকে জিজ্ঞেস করবে তোমার এই অবস্থা কেন তখন আমি বলব হে আল্লাহ তোমার দিনের পতাকাকে সমুন্নত করার জন্যই আমি এইভাবে ক্ষতবিক্ষত হয়েছি তোমার রাসুলের রাইজ রক্ষার জন্যই আমি এইভাবে রক্তাক্ত দেখতেই পাচ্ছেন আব্দুলিবনে জাহাজাতের জন্য অথচ আমরা আমরা তো হচ্ছি শান্তিপ্রিয় মানুষ আমরা জিহাদকে ভালোবাসি না আমরা শাহাদাতকে ভালোবাসি না আমরা রক্তাক্ত হওয়াকে ভালোবাসি না আমরা মোনাজাতে দোয়া করি হে আল্লাহ আমাকে জুমার রাতে মৃত্যু দিও আমাকে রমজান মাসে মৃত্যু দিও আমাকে হজের সফরে মৃত্যু দিও আমাকে নামাজরত অবস্থায় মৃত্যু দিও কিন্তু আমরা এই দোয়া করি না যে হে আল্লাহ তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দিও হে আল্লাহ তুমি আমাকে ক্ষত বেক্ষত অবস্থায় কেমতের মাঠে পুনরুত্থিত হওয়ার সুযোগ করে দিও প্রিয় ভাইয়েরা এটাই হচ্ছে সাহাভাইকার আমরা দি আল্লাহ আনহমের দোয়া আর আমাদের দোয়ার মাঝে পার্থক্য পরিশেষে আল্লাহর কাছে প্রার্থনা করছি আল্লাহ যেন আমাদেরকে যুদ্ধের ময়দানে বিক্ষত অবস্থায় শাহাদ মৃত্যু নসীব করেন আর আমরা যাতে সেই ক্ষতবিক্ষত ও রক্তাক্ত দেহ নিয়েই রোজ কিয়ামতের মাঠে আমাদের রবের সামনে দণ্ডায়মান হতে পারি আহ্বিল্লা